বাংলা মানবতা সমাধান আসসালামলাইকুম বরহমাত রসুলহ করিমাবাদ প্রশংসা কেবল আল্লা সুবাহর জন্য এবং দরুদ ও সালাম বিশ্ব নবী মহমদুল রসুল ওসলাম প্রথী সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ যারা দূরেও কাছে বসে পিস বাংলার মাধ্যমে কোরআনের বিজ্ঞানময় আলোচনা আপনারা শুনে আসছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআনুল করিমের বিজ্ঞানময় ব্যাখ্যামূলক আলোচনা যেখানে আল্লাহ আল্লা সুবাহানহাতা মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে মানুষের জ্ঞান এবং তার গবেষণাকে সমৃদ্ধ করেছেন আজ আমরা পবিত্র কোরআনের সুরাতুল বাকারার ২০ নম্বর আয়াতটি তে করেছি যে আয়াতের ভিতরে আল্লাহ আল্লা সুবাহানো তালা মানব সৃষ্টি এবং মানব সৃষ্টির উদ্দেশ্য এই দুটো গুরুত্বপূর্ণ সংবাদ আমাদেরকে এই আয়াতের মাধ্যমে অবহিত করেছে এক নাম্বার গুরুত্বপূর্ণ যে বিষয়টি মানব সৃষ্টির উদ্দেশ্য ইয়া ইউ হার নাস ও হে মানব য সম্প্রদায় ও অবুধু তোমরা ইবাদত করো তোমরা উপাসনা করো রব্বাকুম যিনি তোমাদের রব তিনি কি তার পরিচয় কি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে নয়াবুল তোমাদের পূর্বে যারা পৃথিবীতে আগমন করেছিলেন মানব সম্প্রদায় অথবা অন্য কোন সম্প্রদায় সবাইকে যে আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন লাল্লা কুম তত্তাক আর এই আল্লাহর ইবাদত তথা উপাসনা তথা ইবাদতের এবং আনুগত্যের মাধ্যমেই তোমরা লাভ করতে পারো কল্যাণ তোমরা লাভ করতে পারো সফলতা হতে পারো আদর্শ মানব তথা নাজাতকামী পরহেজগার ইমানদার আল্লা সুবাহানুয়া তালার সন্তুষ্টিপ্রাপ্ত বান্দা এই আয়াতটির ভিতরে আমরা বিশেষ করে বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে পাই সেটি হলো আল্লা সুবাহানুয়া তালা মানবকে সৃষ্টি করেছেন এবং মানুষের পূর্বে যারা ছিলেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন আল্লা সুবাহানুয়া তালা মানুষ সৃষ্টি করেছেন এটি অত্যন্ত একটি সহজ সাধারণ উচ্চারণ এবং এর প্রতি পৃথিবীর অধিকাংশ মানুষের সরল সহজ বিশ্বাস কেননা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রায় সবগুলো ধর্মেই মানবের সৃষ্টির পিছনে একজন মহান স্রষ্টার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কিন্তু আধুনিক বিজ্ঞানের বর্তমানে বিশেষ করে এই প্রাণী বিদ্যার ক্ষেত্রে যে বিজ্ঞানীগণ বিশেষ করে আমরা যে তথ্যটি সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছে মানুষের বিশ্বাসের ভিতটিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে সেই বিশ্বাসটি বা তথ্যটির নাম হচ্ছে ডারুইনের সেই বিবর্তনবাদ যেই বিবর্তনবাদের মাধ্যমে এই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মানুষের সৃষ্টিকর্তা বলে আল্লাহর কথা যা বলা হয় এর কোনো ভিত্তি নেই এই অবিশ্বাস্য মতবাদটির প্রতিবাদে যেন এই আয়াতটি আজকে আমাদের সামনে অত্যন্ত দৃঢ়তার সাথে এই ঘোষণা দিচ্ছে যে না আল্লা সবাহান হাত তিনি হচ্ছেন মানুষের সৃষ্টিকর্তা শুধু তাই নয় তার পূর্বে মানুষের পূর্বে যারা ছিলেন তাদেরকেও তিনিই সৃষ্টি করেছেন এখানে আয়াতের ভিতরে আল্লা সুবাহানুয়া তালা মানুষকে প্রথম সম্বোধন করেছেন এটি অত্যন্ত লক্ষণীয় বিষয় নাস এ বিবেকবান জ্ঞানবান যাদেরকে আমি আকল দিয়েছি আল্লা সুবাহানুয়া তালার ভাষায় যারা ভালো মন্দ সত্য মিথ্যা গ্রহণ করার বর্জন করার যে যোগ্যতা অর্জন করেছ এই মানব সম্প্রদায় আমি তোমাদেরকে আহ্বান করে বলছি যে একমাত্র তোমাদের যিনি রব আল্লাহ আল্লাহবুদু রবাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো সেই রবকে আমরা এই রবের পরিচয় দিয়েছিলাম রাবুল আলমিনের ক্ষেত্রে আজকে এখানে রব নিজেকে পরিচয় দিচ্ছেন নাস যিনি মানুষের রব এখানে রবের যে বহু ব্যাপক অর্থ আমাদের সামনে সুস্পষ্ট হয় সেটি হলো যে চা চাইবার আগে তার প্রয়োজনকে যিনি পূরণ করে দেন অর্থাৎ ব্যক্তির প্রয়োজন ব্যক্তিকে প্রকাশ করার আগে তার সৃষ্টিকর্তা তাকে পূর্বেই তার সেই প্রয়োজনগুলোকে পূরণ করে দেন এবং ওই ব্যক্তিকে তার প্রয়োজনের জন্য কোন দিকে ধাবিত হতে হয় না এই ধরনের যিনি ব্যবস্থাপক সেই আল্লাহ সুবাহানহাতা তিনি হলেন রব তো আমরা এখানে দেখছি যে আল্লাহ খালাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন খুব সহজ একটি কথার মাধ্যমে মানব সৃষ্টির পর্বটি এখানে আমাদের আলোচনায় চলে এসেছে আমরা এখানে যা দেখতে পাচ্ছি যে আল্লাহর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আর সেই সাথে যে আল্লাহুরাবুল আলামিন তার পরবর্তী আয়তে বলছেন আল্লাহ আল্লাহ আলু আল্লা সুবাহ কতগুলো ঘোষণা দেওয়ার পর তারই ইবাদত করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং তার দিকেই প্রত্যাবর্তন করার জন্য আল্লা সুবাহান মানুষের মধ্যে সেই আগ্রহ এবং সৃষ্টি করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রবুল আলমিন মানবজাতিকে সৃষ্টি করেছেন এই যে মানবজাতির সৃষ্টি সম্পর্কে আজকের বর্তমান বিশ্বে বিশেষ করে বিজ্ঞানীদের কাছে যে ধারণা প্রচলিত বিশেষ করে প্রাণীবিদ্যা বিশেষজ্ঞগণ মানুষ সম্পর্কে যে আলোচনা উপস্থাপন করে থাকেন বিশ্বে বিভিন্ন ধর্মের ভিতরে যে বিভ্রান্তিকর কথা প্রচলিত আছে এমনকি আমাদের অতীব নিকটতম খ্রিস্ট ধর্মে যেটি বাইবেলের আলোকে হজরত আদম এবং হজরত হাওয়া আলাইহ্লাত সাল্লামের সৃষ্টির বিবরণটিতে আমরা এখানেও দেখেছি যে অনেক ক্ষেত্রেই যেটা পবিত্র কোরআনের বর্ণনার পাশাপাশি যেখানে কিছু অসামঞ্জস্য বিবরণ এবং আলোচনা এসেছে একেবারে আমাদের সাথে বসবাসকারী যে সমস্ত হিন্দু বিশ্বাসী ধর্মাবলম্বীরা আছে তাদেরও রয়েছে মানুষ সম্পর্কে একটা আলাদা ধারণা একটা আলাদা বিশ্বাস যে কিভাবে মানুষের সৃষ্টি হলো কি বেশ কিছু লোকগাথা এই উপমহাদেশে প্রচলিত আছে যার ভিতরেও এই মানুষের সৃষ্টি সম্পর্কে বলা যেতে পারে যে আশ্চর্য রূপকথার মতো ঘটনা বর্ণিত আছে এমন একটি ঘটনা এখানে প্রসঙ্গক্রমে বলা যায় যে আল্লা সুবাহ যে মানুষকে সৃষ্টি করেছেন যে মানুষের সৃষ্টির প্রক্রিয়া থেকে নিয়ে তাকে পরিপূর্ণ রূপ দেওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ আলোচনা পবিত্র কোরআনের ভিতরে এসেছে যে আল্লাহ পাক মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন এই সোরা বাকার ভিতরেই স্বয়ং আল্লাহরবুল্লা আলামিন মানব জাতির সৃষ্টির বিষয়টিকে ফেরেস্তাদের কাছে উপস্থাপন করেছিলেন যখন আল্লাহরবুল্লা আলামিন ঘোষণা দিলেন আমি আল্লাহ পৃথিবীতে খলিফা বানাতে চাই কিভাবে জাইলুন ফিল যে খলিফা এখান থেকেই মানব সৃষ্টির প্রথম পরিকল্পনা কোরআনের ভাষায় শুরু হয় ফেরাস্তা মন্ডলী যারা ছিলেন অত্যন্ত স্বচ্ছ জ্ঞানের অধিকারে যে জ্ঞান আল্লা সুবাহানুয়া তালা তাদেরকে প্রদান করেছিলেন এবং এই জ্ঞানের ভিতরেই তাদের চিন্তা চেতনা যেখানে সীমাবদ্ধ ছিল তো আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যখন এই বিষয়ে জানালেন যে আমি পৃথিবীতে একটি নতুন প্রজাতি এমন একটি জ্ঞানবান এবং একটি বিজ্ঞ জাতিকে আমি সৃষ্টি করতে চাই যারা পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করবে যাদের ভিতরে এমন যোগ্যতা এমন সেই দক্ষতা দান করা হবে যে করি তাহলে এখানে আমাদের কাছে একটি জিনিস খুব সহজ হয়ে যায় যে আল্লাহরবুল আলমিন সৃষ্টির ধারাবাহিকতায় বলা যেতে পারে যে প্রথমে তিনি এই বিশাল সৃষ্টি জগতের সূচনা করলেন যেটি পবিত্র কোরআনের ভিতরে আল্লাহর আলমিন এই আকাশ এই পৃথিবী এই ভূমন্ডল সবকিছু পিণ্ডের মতো অবস্থান করছিল আর আল্লাহ সুবাহ এই পিণ্ডটিকে তার একটি মাত্র ক্ষুদ্র নির্দেশ যেটি পবিত্র কোরআনে এসেছে এই কোন শব্দ অতীব সংক্ষিপ্ত এক সামান্য নির্দেশ যেটিকে বর্তমান বিজ্ঞান তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পৃথিবী এবং মহাকাশ তথা এই সৌর তথা দৃশ্যমান জগতের অস্তিত্বে আনয়নের পূর্বে এটি ছিল একটি গ্যাসীয় পিণ্ড অত্যন্ত প্রজ্জ্বলিত শক্তিশালী এক ভয়ঙ্কর দার্য পদার্থ এখানে এমন একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে যে বিস্ফোরণটিকে বর্তমান আধুনিক বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে এই দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর তারপরে আস্তে আস্তে জীবজন্তুর সৃষ্টি এবং এক পর্যায়ে সর্বশেষ আল্লা সুবাহ মানুষকে সৃষ্টি করেছেন প্রিয় দর্শক শ্রোতা সময় হলো আমাদের ছোট্ট একটি বিরতি নেয়ার বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসব আশা করি ততক্ষণে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ समय भवहाराय दायित्व आगे पालन करब যাছন্দ করে অত্যাচার কি আছে দেখুন ইসলামে কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় এই জানে। করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন রমজান লোক কারো ফলপ্রসূ আরো বেশি পুরস্কার নয় আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান বাংলায়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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি আমাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা যারা আছেন আমি তাদেরকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কোরআন আল্লাহ সুবাহর এই কিতাবটি সবচেয়ে বেশি তথ্যবহুল ব্যাপক আলোচনা এবং জ্ঞান বিজ্ঞানের যে শাখাগুলোকে সমৃদ্ধ করেছে অবাক করে দিয়েছে এই এক একটি শাখার বিজ্ঞানী গবেষকদের আর সেই বিষয়টি হলো মানব সৃষ্টি বিকাশ এবং মানব সৃষ্টির উদ্দেশ্য যে সম্পর্কে আল্লা সুত বিশ্ব মানুষের কাছে চ্যালেঞ্জ করে বলছেন হে মানব হে জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ ব্যক্তিরা কি করে তোমরা আল্লাহর সঙ্গে কুফুরি করো তথা অবাধ্যতা করো আল্লা সঙ্গে তোমরা ওই যে সেই সত্যকে গোপনকারীর ভূমিকা অবতীর্ণ হও। অথবা তোমরা সত্যকে গ্রহণ করতে চাও না একবার নিজেরা চিন্তা করে দেখো তোমাদের মূল অস্তিত্বটি কি ছিল সেটিও এখানে মানুষের যে সোচনার পর্বটি আল্লা সুবাহ তাদের সামনে তুলে ধরেছেন যে তোমাদের অবস্থানটি ছিল এমন যে তোমাদের কোন অস্তিত্বই পৃথিবীতে ছিল না আল্লা সুরায় দাহের ভিতরে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন এমন একটি সময় অতিক্রম হয়নি যখন মানুষকে উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে তারা এই ধরণীতে ছিল না আল্লা সুরা আনাহাত তারপরে বলছেন ইন্না কালাকনা আমি তাদেরকে সৃষ্টি করেছি আমি তাদেরকে রূপ দান করেছি আমি তাদেরকে দৃশ্য এবং অবলোকন করার শক্তি দান করেছি তো মানুষ সৃষ্টির ক্ষেত্রে এই যে একটি ঘোষণা এই ঘোষণাটির উপরেই মানুষের অনন্ত দীর্ঘ সেই বছরের বিশ্বাস ছিল মানুষের আল্লাহ এটি যেভাবে হোক আজ পৃথিবীর বুকে এক সংশয়ময় এক তথ্যে মানুষদেরকে বিভ্রান্তিতে নিপতিত করেছে যখন মানুষের সামনে এই তথ্যটিকে নিয়ে আসা হয়েছে যে মানুষের পূর্বপুরুষ তথা মানুষের উৎপত্তি মানুষের বিকাশ বর্গের প্রাণী তথা বানর প্রজাতি অথবা সিম্পাঞ্জি প্রজাতি অথবা এই শ্রেণীর ভিতর থেকে সময়ের এবং কালের বিবর্তনে এই জ্ঞানবান মানুষের সৃষ্টি হয়েছে তখনই এই তথ্যটিকে সামনে নিয়ে বিশ্বের বিবেকবান মানুষের দৃষ্টি আরেকবার পবিত্র করা আনুল উপরে নিপতিত হয়েছে কারণ এই তথ্যটি উদ্ঘাটিত হওয়ার আগ পর্যন্ত এই বিষয়টি মানুষের সামনে সুস্পষ্ট করার পূর্ব পর্যন্ত মানুষ সম্পর্কে সাধারণ যে বিশ্বাস মানুষের ভিতরে প্রচলিত ছিল এ নিয়ে তাদেরকে আর তত গভীরে যাওয়ার প্রয়োজন পড়েনি কেননা তখন তার এই সৃষ্টি তার উপাদান তার ভিতরের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে গবেষণা অথবা আলোচনা করার প্রয়োজন পড়ে নাই কিন্তু আজ দেখা যাচ্ছে যে যখন এই আলকরআনুল করিমের যে তথ্যগুলো আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে তখন মানুষ এটাকে নিয়ে আরো গভীরভাবে ভাবতে শুরু করেছে যে আল্লাহরবুল আলমিন বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং সেই সৃষ্টির প্রক্রিয়া হজরত আদম আলহিস্লা সালাম তিনি হচ্ছেন প্রথম মানব এবং এই মানবের তার মূল উপাদান হচ্ছে দেহের এবং তার শরীর ঘটনের মাটি মাটি থেকে আল্লাহরবুল আলমিন এই মানুষকে সৃষ্টি করেছেন পবিত্র কোরআনের প্রায় মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করার কথা বলা হয়েছে প্রায় টি স্থানে যেখানে এই ঘোষণা এসেছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে অপরপক্ষে পবিত্র কোরআনের ভিতরে এই মানব সৃষ্টি সম্পর্কিত প্রায় আয়াতের সংখ্যা এসেছে প্রায় পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি আয়াতের ভিতরে আল্লাহ রবুল আলমিন মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন কীভাবে সৃষ্টি করেছেন तर विकी भे सम्पर्के विस्तारित आलोचना एससे सर्वोपरि अल्लाह रबुल आलमीन एखे हज़रत आदम आलह सलामर जो सूचनाटी सामने कुरआन करीम थलोचित से प्रथम खूब सहज भाषा ये से आयात तिलावत कर तर अनुबाद पेश करबं तारे विषयटर उपरे विस्तारित आलोचन जावर चेषा करब अल्लाह रबुल आलमीन তোমাদের অবস্থাটা এমন যে তোমরা যারা অবাধ্য অস্বীকার করছো আমার এই সৃষ্টির রহস্য এবং কৌশলকে তোমাদের জন্য এটি স্পষ্ট ঘোষণা যে আমি এই বিশেষ করে অ্যান্থোপোলজি তথা নিরিবিজ্ঞান বিষয়ক যারা আলোচনা করেন নিরিবিজ্ঞানের এই যে দীর্ঘ আলোচনায় মানুষের ক্রমবিকাশকে যারা বিবর্তনের মাধ্যমে একটি প্রাণী থেকে পরিবর্তিত হয়ে একটি প্রাণী থেকে বিবর্তিত হয়ে একটি প্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হয়ে আরেকটি জ্ঞানবান প্রাণীতে রূপান্তরিত হওয়ার এই যে একটি অসামঞ্জস্যপূর্ণ একটা গোলক ধাতাপূর্ণ একটা ধোকা তথ্যের মাধ্যমে আজ যারা মানুষের সামনে এই কথা বলতে চাচ্ছ এই আয়াতটি যেন তাদের সামনে একটি দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ করে দিয়ে বলছে সুম্মা সুম্মা সুম্মা মাধ্যমে একটা পরিবর্তনের মাধ্যমে একটি প্রাণী থেকে তাও তার সমগোত্রীয় যার সঙ্গে হয়তো কোনো কোনো আচরণিক বৈশিষ্ট্যের মিল হতে পারে যেহেতু মানুষও একটি প্রাণী ভিতরে আছে। আছে, জীবনের চাহিদা সেই এবং প্রকৃতিগত যে প্রয়োজনগুলো আছে স্বাভাবিকভাবেই যেকোনো প্রাণীর সাথে কোনো কোনো বৈশিষ্ট্য মিলে যেতে পারে কিন্তু এই বৈশিষ্ট্য মিলের দিকটিকে দেখে যদি ওই প্রাণীটিকেই মানুষের পূর্ব প্রজাতি হিসাবে স্বীকৃতি দিয়ে ঘোষণা দিয়ে বিশ্বময় একটা চাঞ্চল্যের সৃষ্টি করা মূলত এখানে আমরা দেখেছি একটি গভীর ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্র কোরআনকে যদি মিথ্যা প্রতিপন্ন করা যায় কোরআনুল করিমকে যদি এই ঘটনা বা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করে যদি দুনিয়ার বুক থেকে এই কোরআনের দাবিকে দাবিয়ে দেওয়া যায় অথবা এটিকে যদি মিথ্যা বলে প্রতিপন্ন করা যায় তাহলে এই কুরআনের ধারক কুরআনকে বিশ্বনবী মোহাম্মদ প্রমাণ করা যাবে আর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহী ওসাল্লাম যে আল্লাহ সুবাহ সন্ধান দিয়েছেন ওয়াহাদ সবকিছুর স্রষ্টা সবকিছুর মালিক ইন আল্লাহ তারা দাঁড় করা রসুল্লাহ সাল্লি সাল্লাম মিথ্যা আর রসুল সাল আলাইস্লামকে যদি মিথ্যা প্রতিপন্ন করা হতো তাহলে আল্লাহ সুবাহআর অস্তিত্বকে তারা মিথ্যা বলে ঘোষণা দিত কিন্তু না তারা পারেনি বরং তারাই তাল একটি কুদ্রত একটি মহিমা একটা বিশাল বড় হেকমত এবং সুবাহার যে শক্তি এবং ক্ষমতার সূক্ষ্মতার আরেকটি নিদর্শন আমরা পেয়েছি যে মানুষ এই কোরআনুল করিমে আলাদা বৈশিষ্ট্যমন্ডিত তার নিজস্ব সেই জীবন এবং তার জীবনের যে উপাদান মৌল উপাদান এই মৌল উপাদান নিয়ে জেনেটিক্যাল নিজস্ব কোড নিয়ে এই মানবজাতির সৃষ্টি এবং মানবজাতির বিকাশ যা পূর্বের কোন প্রজাতি অথবা কোন সৃষ্টি প্রাণীর সাথে মানুষের সৃষ্টির কোন একটি চ্যালেঞ্জ করে তাদের সামনে উপস্থাপন করেছেন যে কইফা তাকি ও তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে জমিনের ভিতর থেকে এখান থেকে কুটিয়ানা মাটি দিয়ে আল্লাহরবুল আলামিন সৃষ্টি করেছেন এই যে আল্লাহ সুবাহনতালার সৃষ্টির যে বিশাল সূক্ষ্ম বর্ণনা যেটি স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে এইভাবে আলোচনা করেছেন লাকাদ ফি আহসানি লাকাদাল অবশ্যই এখানে আল্লাহ শব্দ বা প্রত্যয়কে ব্যবহার করে ঘোষণা দিয়েছেন লাকাদ, লাকাদাল ইনসানা ফি আহসানি তাকভিম অবশ্য অবশ্যই আমি মানবকে অত্যন্ত সুদৃঢ় মজবুত কাঠামোতে আমি তাকে সৃষ্টি করেছি অর্থাৎ মানুষের মস্তিষ্ক থেকে নিয়ে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোর ভিতরে আল্লাহরবুল আলমিন পরিমাপ মতো সৃষ্টি করেছেন যেই সৃষ্টিটির সঙ্গে জগতের আর দ্বিতীয় কোনো সৃষ্টির সামঞ্জস্যতা নেই বরং এর পরবর্তী আয়াতে আল্লাহরবুল্লা আলমিন আয়াতটি আমাদের জন্য একটি মস্ত বড় নিয়ামক সেখানে আল্লাহ কিভাবে তোমাকে যখন পৃথিবীতে সৃষ্টি করে পাঠানো হয়েছে তখন তুমি তোমার সৃষ্টির এই বিশাল সৌন্দর্য এবং আল্লাহ সুবাহর কুদরতা যা তোমার সৃষ্টির ভিতরে প্রকাশিত হয়েছে আল্লাহ তোমাকে পৃথিবীর যাবতীয় যা কিছু আছে তিনি আল্লাহর আলমিন তোমাদের জন্য পৃথিবীর বুকে যত সম্পদ আছে যত ধন সম্পদ আল্লাহরবুল্লা আলামিন এই জমিনের উপরে সেই যে বস্তুগুলো সৃষ্টি করেছেন এই সমস্ত বস্তু হল আল্লাহ রব্বাকু মূল্যে মানব সম্প্রদায় তোমরা ইবাদত করো উপাসনা করো তোমরা নত হও আল্লাহ সুবাহান হুয়া তালা সামনে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের স্রষ্টা তিনি আমাদের কাছ থেকে একমাত্র ইবাদত পাওয়ার হকদার পাক আমাদেরকে এই সত্য উপলব্ধি করে তার ইবাদতে আমাদেরকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহাত जहां पर सुंदर विधान नारंस जो अनिवार्य ना शुन, अपनवाचित किताब बुल माराम आदिल्लाकाम सुव्यवस्था अपन सकल के देख बलुगुल माराम दरसे शुदुम्री बांग माराम आज सन्दा छटाय सम्प्रचार दोपुर दे